জি আলহামদুলিল্লাহ কোনো কোন ফোকি বলেছেন যে ঘুম থেকে উঠার পরে সেটা নিষিদ্ধ সময় হইলেও ওই দিনের সলাতুল ফজর আদায় করতে পারবেন তবে জমুর অধিকাংশ ফোকায় গ্রামের মধ্যেও এমন সময় ঘুম থেকে উঠছি যখন সূর্য উদয় হচ্ছে তাহলে আমি একটু অপেক্ষা করব অপেক্ষা করে সূর্য উঠে গেলে তারপরে আমি আদায় করব। ওই সময় না করাই ভালো সম্পদ জমা করা খারাপ না কারণ সম্পদ যদি একদিনে সব খরচ করে ফেলি তো পরবর্তীতে আর লাগবে না কি বলেন এই জন্য জাকাতও সব একসাথে দিয়ে দেওয়া ঠিক না আমরা কিন্তু ধরুন বছরে একবার রমজান মাসে জাকাত আসে সব রমজান মাসে দিয়ে দিই তো জাকাত কি সারা বছর আর বাকি সময় দরকার হয় না ওই সময় তো অভাবী মানুষ থাকে বিপদ থাকে মুসিবত থাকে আপনি জাকাত হিসাব করে ফেলবেন আলাদা করে ফেলবেন পরে কিছু ওই সময় দিবেন আর কিছু রেখে দিবেন বছরের বিভিন্ন সময় আপনি গরিব মানুষ অসহায় মানুষ বিভিন্ন যারা জাকাতের হকদার তাদেরকে আপনি দিতে থাকবেন তো এই জন্য আল্লাহর আস্তে জাকাতও দিবেন আবার সম্পদ জমাও রাখবেন জমা রাখবেন এই উদ্দেশ্যে যে এই সম্পদ পরবর্তীতে আল্লা দিনের কাজে লাগবে যেমন আবু বকরু চল্লিশ হাজার দিনের নিয়ে ইসলাম গ্রহণ করছিলেন তিনি কিন্তু সব সম্পদ একসাথে খরচ করেন নাই মাকি জীবনেও করছেন মাদানী জীবনেও করছেন এই জন্য সম্পদ জমা করা দোষণীয় না কিন্তু সম্পদের সঠিক জাকাত তারপরে বেশি বেশি সদাকা আল্লা দিনের জন্য খরচ করতে হবে জি खराब मान सम नेशा पागल हो ग्रस्त हो गा कि बुजेना खाली सूद खाली सूद कैमने सूद आसते हिसाब करते हैं কদিন পরে সুদ সুদের চক্রবিদিহারে বাড়তেছে সুদের হিসাব করতেছে সম্পদের হিসাব করতেছে মানে সম্পদের নেশাগ্রস্ত এইটাকে বোঝানোর জন্য আল্লাপা আদাদা বলছেন যে সম্পদ গণনা করে ইমানের আর কাম জান ইমানের আহ কাম ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে জানবেন ইমানবঙ্গের কারণ গুলো জানবেন জানার পরে আপনার তিন উসুলের সাথে আপনার আপনাকে মিলাইবেন ঠিক আছে কিনা ইমানের আর কান মিলাইবেন আহকামগুলো মিলাইবেন ঠিক আছে কিনা ইমান ভঙ্গের কারণ গুলোর মধ্য থেকে কোন কারণ আপনার আমার ভিতরে আছে কি এটা পরীক্ষা করে দেখবেন যদি দেখেন যে না এই ঠিক আছে তাহলে ধরবেন আপনার ইমান ঠিক আছে এগুলার কোনো এক সমস্যা আছে মনে করবেন ইমানে আছে আর গান শোনা তো হারাম এখন অনিচ্ছাকৃত আসলে সেটা তো আমার আপনার করার কিছু আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি দোকান থেকে গান বাজ দাঁড়াবাজ আসতেছে বা বিভিন্ন জায়গা থেকে আসতেছে তা আমরা তো এমন মানে পাওয়ার না যে আমরা বললে এটা বন্ধ হয়ে যাবে ইচ্ছা করলে বন্ধ করে দিতে পারব তো সুতরাং এটা আল্লাহ মাফ করে দিবেন তবে অন্তরে এটার প্রতি ঘৃণা থাকতে হবে এটাকে অপছন্দ করতে হবে এমনি গান শুনিরা এটা এক জায়গা দিয়ে গান আসতেছে আর আমি খালি মজা পাইতেছি তাহলে বোঝা যাবে যে আমার এটার প্রতি আসক্তি আছে তখন এটা গুণা হবে সোহান কাল্লভি হমদিকা সদ ইর